আনাস রজ্লাহ হতে বর্ণিত কুবার মসজিদে এক আনসারী ব্যক্তি তাদের ইমামত করতেন তিনি সশব্দে কিরাত পরা হয় এমন কোনো সালাতে যখনই কোনো সুরাহ তিলওয়াত করতেন আহাদ সুরা দ্বারা শুরু করতেন আর তা শেষ করে অন্য একটি সুরাহ এর সাথে মিলিয়ে পড়তেন আর প্রতি রাকাতেই তিনি এমন করতেন তার সঙ্গীরা এ ব্যাপারে তাঁর নিকট বললেন যে আপনি এ সুরাটি দিয়ে শুরু করেন এটি যথেষ্ট হয় বলে আপনি মনে করেন না তাই আরেকটি সুরা মিলিয়ে পড়েন হয় আপনি এটিই পরবেন না হয় এটি বাদ দিয়ে অন্যটি পড়বেন তিনি বললেন আমি এটি কিছুতেই ছাড়তে পারব না আমার এভাবে ইমামাত করা যদি আপনারা অপছন্দ করেন তাহলে আমি আপনাদের ইমামাত ছেড়ে দিব কিন্তু তারা জানতেন যে তিনি তাদের মাঝে উত্তম তিনি ব্যতীত অন্য কেউ তাদের ইমামাত করুক এটা তাঁরা অপছন্দ করতেন পরে নবী সাল্লাহ সাল্লাম যখন তাদের এখানে আগমন করেন তখন তারা বিষয়টি নবী সাল্লাহ সাল্লামকে জানান তিনি বললেন হে অমুক তোমার সঙ্গীগণ যা বলেন তা করতে তোমাকে কিসে বাধা দেয় আর প্রতি রাকাতে এই সুরাটি বাধ্যতামূলক করে নিতে কিসে উদ্বুদ্ধ করেছে তিনি বললেন আমি এ সুরাহটি ভালোবাসি নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন এ সুরার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে